আসসালামু আলাইকুম এখানে ভাই যেটা জানতে চেয়েছেন সেটা হইল যে আপনি তথাকথিত সবে বারাতের রাতে মসজিদ খোলা রাখতে বললেন এবং সবাইকে নবল নামাজের জন্য আহ্বান করলেন কিন্তু অন্য কোনো রাতে মসজিদ খোলা রেখে নবল নামাজ আদায় করতে বলেন না যদি বলতেন এই মসজিদ প্রতিদিন চব্বিশ ঘন্টা খোলা থাকবে নির্দিষ্ট কোন রাতের জন্য নয় তাহলে এই পদ্ধতি আল্লাহ দেন নাই রাসুল সাল্লাখান নাই এই রকম একটা সুস্পষ্ট বেদাত কি করে স্বীকৃতি দিলেন যে ভাইয়ের প্রশ্ন তো বুঝতে পারছি আমরা কিন্তু এখানে সবগুলা কথা ঠিক না ভাই বলছেন যে আমরা মসজিদ খোলা রাখতে বলছি সবাইকে নকল নমাজের আহ্বান করছি আহ্বান করছি কথাটা ঠিক না করতে পারবেন আমরা তো আহ্বান জানাইনি যে এখানে আসি আপনি নামাজ পড়েন এখানে নামাজ পড়লে বেশি সবাব হবে নফল নামাজ তো পড়লে বেশি সব হবে এখন আর যেটা বলছেন যে এক রাত্রে নবল নাম কথাগুলো ঠিক আছে সবগুলো ঠিক আছে কিন্তু আপনাকে পাশাপাশি মানে একজন জন্য কতগুলো যোগ্যতা আছে শুধু এলেম থাকলে তিনি মুক্তি হইতে পারেন না একজন মুফতির এলেমের সাথে সাথে পারিপার্শ্বিক অবস্থা অনুদাবন করা সেটাও মুক্তির একটা যোগ্যতা আপনি শীতকালে যদি ওয়াজ করেন যে মহিলাদের কাপড় দিয়ে কাঁথা সিলাই করলে সেটা জায়জ হবে না রাত্রে যখন থাকতে গেছেন ওয়াশ্বাস করে তখন বলতেছে যে হুজুর আমাদের বাড়িতে তো মহিলাদের কাপড় ছাড়া আর তো কাঁথাই নাই এ হুজুর কি করবে রাত্রে আপনি তো ওয়াশ করছেন যে মহিলাদের কাপড় দিয়ে কাঁথা সিলাই করলে সেই কাঁথায় গায়ে দেওয়া জায়জ নাই তো হুজুর কি রাত্রে শীতের মধ্যে মারা যাওয়া হুজুর তো ওয়াজ করে বে কায় পরে হুজুর বলছে যে এতদিন বুঝতে পারছি যে শীতকালের ওয়াজ শীতকালে করতে হয় গরমকালের ওয়াজ শীতকালের ওয়াজ গরমকালে করা যাবে না গরমকালের ওয়াজ শীতকালে করা যাবে না এখন আপনি আমি বেদাত সব স্পষ্ট বুঝতেছি যে এটা বেদাত ওইটা বেদাত সব বুঝতেছি কিন্তু বুঝার পরেও সমাজের এমন কিছু পারিপার্শ্বিক অবস্থা আছে যে অবস্থাগুলোকে গুলোকে অস্বীকার করা যায় না চলে যাবেন এই জন্য দেখেন আমরা মসজিদে সম্মিলিত মুনাজাত করি অধিকাংশ ভাই কিন্তু মুনাজাত করে না তারা বুঝতেছেন যে এটা করা বেদাত আমিও বুঝতেছি বেদাত আপনি যে এটা বেদাত সেটা শিখবেন কোথা থেকে সেটাও তো শিখতে পারবেন না এজন্য মানে মুফতির মুফতি হওয়ার জন্য পারিপার্শ্বিক অবস্থা বুঝতে হয় মুক্তিকে ভারতের একটা প্রদেশ আছে যেখানে কেরালাতে মহিলাদের শাড়ি পরা হারাম ওখানকার মুক্তিরা পতেন যে ওখানে আমরা বাংলাদেশে কিভা প্রযোজ্য হবে কেন প্রযোজ্য হবে না সেখানে মানে হিন্দুদের পোশাক হইলো শাড়ি মুসলিম মহিলাদের পোশাক হইলো সালোয়ার কাপি সেখানে শাড়ি বললে বোঝা যায় এটা হিন্দু আর আরামলে এটা মুসলমান তো সেখানে এই দুইটা দিয়ে আইডেন্টি নির্ধারণ করা হয় কিন্তু বাংলাদেশে শাড়ি আর জামা দিয়ে মহিলাদেরকে নির্ধারণ করা হয় না তাহলে জায়গা ভেদে অবস্থা ভেদে সব মাসালারও এরকম পরিবর্তন হয় ফতোয়ারও পরিবর্তন হয় এই জন্য ইসলামী ফেকের একটা নিয়ম আছে যে তাতাগাজারুল ফতোয়া বেতা জামা নেওয়াল মাকান স্থান কালের পরিবর্তনের কারণে পরিবর্তন হয় এই জিনিসগুলো কিন্তু আবেগ দীর্ঘস্থায়ী না এবং আবেগের ভবিষ্যৎ পরিকল্পনা বুঝতে হবে যে আজকে আবেগের ঠেলায় যবার ঠেলায় সব আমরা একবারে মানে বলে ফেললাম ফেললাম এই আবেগ কতক্ষণ স্থায়ী হবে এই আবেগের দীর্ঘমেয়াদী সুফল কুফল কি এই জিনিসগুলা বুঝে চিনতে কথা বলতে হয় তাকে অনুরোধ করব আমরা ব্যাপারে বাংলাদেশের অধিকাংশ মসজিদে জালহাদিস দিফাদিস বয়ান করতে করতে শেষ আমরা একটা জাল হাদিস একটা দিফাদিস বর্ণনা করিনি আমরা করছি এই জুমার বা ওই রাত্রেও বলছে সেটা অনেকগুলো সেটা হাসান লে গায়ে পর্যায়ে পৌঁছে গেছে ওই হাদিসটা শুধু আমরা বয়ান করছি তাহলে তো এখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা ওই নকল করার আহ্বান জানাইনি আর যারা সুক্ষ্ম করি নেই মসজিদে আসতে পারবেন না সবে রাতে রাতে মসজিদে তালা লাগাই হবে খবরদার আপনারা কেউ মসজিদে আসবেন না এই কথা যদি বলি তো এটা বাস্তবতার সাথে মিলবে বাংলাদেশের সব মসজিদ খোলা আমাদের মসজিদ যদি বন্ধ থাকে আমরা বিশেষ করে আলহামদুলিল্লাহ সহি ভাই যারা আছে তাদের ইমান একটা শক্তিশালী থাকে এটা স্বাভাবিক বিষয় আপনি একটা স্থান থেকে আরেকটা স্থানে হিজরত করলে তার ইমান তার পাওয়ার এটা বেশি হয় বেশি হয়েছে বলেই তো সে হিজরত করতে পারছে না বাপ দাদা রুসুমরা কোনো লোক কি এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে পারে এটা আসতে হইলে কিন্তু বিশাল বিশাল ইমানের দরকার। সমাজ আপনার বিরোধিতা করতেছে সেখানে আপনি এক জায়গায় আসতেছেন এটা যদি আপনার শক্ত ইমান না থাকে দুর্বল ইমান হলে আপনি আসতে পারেন না তো আলহামদুলিল্লাহ এটা প্রশংসনীয় যে শক্ত ইমান কিন্তু শক্ত ইমান আবার এত বেশি ইমান হয়ে যাওয়া যাবে না একদিনে আপনি বাংলাদেশের সহিদা কায়ে ফেলবেন এরকম হয়ে গেলে হ্যাঁ এরকম ইমানা ধীরে মানুষ বাংলাদেশে কয়জন ছিল এখন এত মানে আমার বাইদেরকে কাপের মুর্শিদ ইহুদের দালাল নাচারার দালাল হিন্দুর দালাল বৌদ্ধ দালাল সব দালাল বানাই এত কিছু করার পরেও দিন দিন সহিয়া তার বোন কমতেছে নাশালা জিজ্ঞেস করতাম আপনাকে তো কোনোদিন পাই না মানুষের ভিড়ে আজকে সুযোগটা পাইছি আমি একটা মাসালা জিজ্ঞেস করি আমি কেউ মাসালার অসুবিধা নেই তো বলে যে হুজুর ইমামের পিছনে আল পাতয়া পড়ি আমি এটা কি ভালো কাজ করি না খারাপ কাজ আছে না মানে এবার তো আমার জড়াই ধরছে তো বুঝতে পারলাম যে মানে উনি সহি না সহি তাহলে এরকম লোক কিন্তু আজ থেকে পাঁচ বছর বছর আগে পাওয়া যত একটা যুবক যার নামাজে পড়ার কথা না কিন্তু তার কথাবার্তা বুঝলাম যে এত আচ্ছা মুরব্বী তো আর জানে না মুরব্বি উঠি আমাকে বলে কি হুজুর এই শুধু খোব্বা পটবেন কোন দোয়া তোয়া নাই মোনাজত্ন মুরব্বি উঠি বলতেছে আমাকে আমরা সতর্ক করতেছেন। যে খালি ইয়া করবেন খোদ্েন কোন দোয়া তোয়া নাই আর বাকিরা সবাই দেখি যে মুরব্বির কথা মোটামুটি সাপোর্ট করতেছে ওনার কথা যে মানে বাইরে যাবে এই ওদের আত্মীয় স্বজনের মধ্যে নাই এই জন্য মুরব্বী শক্ত করে বলতেছে তাহলে বুঝা গেল ওই বুঝতে পারছে তাহলে এই যে মানুষগুলো বুঝতে পারছে এই মানুষগুলা কিভাবে বুঝতে পারছে এবং এই মানুষগুলা কত বাধা বিপত্তি অতিক্রম করে বুঝতেছে। পারছে এগুলা কি ওই আবেগের ঠেলায় বুঝে গেছে নাকি আস্তে আস্তে আস্তে আস্তে দৃঢ়স্থির আগানোর কারণে বুঝতেছে এজন্য জন্য ইমান শক্ত আছে ঠিক আছে কিন্তু ইমানকে আবার বেশি অতিরিক্ত আবেগে পরিণত করা যাবে না খুব ধীর স্থায়ী আস্তে আস্তে আরেকটা হইল মানে ওই কুকুর এটা পিছিয়ে পিছিয়ে গেছে না তখন তো আসাবে কাহের ভাইয়েরা এত ভয় পাইছে জ আল্লাহ মরণের ভয় রাত্রি এই বিপদের মধ্যে যাইতেছি আবার কুকুর কুকুরের অভ্যাস হলো আরেক বাড়ির সামনে দিয়ে যখন যাবে ওই বাড়ির কুকুর যখন দেখবে এটা দৌড়াবে না আর নির্দিষ্ট এর বাইরে যাওয়া যায় না এখন তারা এই বিপদের উপরে বিপদ যে কুকুর রানা দিছে ঠিক শয়তান কাজটা করে শয়তান কি করবে আপনি একটা সেরাতে মোস্তাটেমের উপরে বা একটা রাস্তা দিয়ে চলতেছেন। কিছু দূর যাওয়ার পরে দেখবেন যে মানুষ দুইটা এখানে ঝগড়া লাগছে। আপনি বলবেন যে এখানে কি করতেছে একটু দেখে আসেন এখানে এদের ঝগড়া দিলেন আর কত যাওয়ার পরে দেখবেন যে মানুষ একটা আরেকটা গালি দিতেছে। যে এখানে গালি আপনি একটু রিসার্চ গবেষণা করলেন আর একটু যাওয়ার পরে দেখবেন আর সমস্যা এইভাবে যেতে যেতে আপনি সন্ধ্যা পর্যন্ত যে জায়গায় পৌঁছার কথা সেই জায়গায় পৌঁছতে পারবেন না এই জন্য নবী সাল্লাহাম যখন আল্লাহদ্দিনের দাওয়াত শুরু করলেন তখন তো আসল জায়গায় পৌঁছতে হবে টার্গেটে তো এই যদি উনি আসল কাজ বাদ দিয়ে এই আশেপাশের এগুলা সামলাতে যান এগুলো সামলাতে সামলাতে তেইশ বছর শেষ হয়ে যাবে আর দিন পরিপূর্ণ হবে না দিনের দাওয়াতের কাজও শেষ হবে আপনাকে চলার পথে দেখবেন যে ডাইনের থেকে একটা ঘেউ করি উঠবো ওই দিক থেকে একটা মেয়া করি উঠবো এদিক থেকে আপনি যদি এদিকেও তাকান কিরে এদিকে এটা কোন বাড়ির কুকুর এটা এমন করলো কেন আমি চৌধুরী বংশের পোলা অথচ এই এরকম আপনি চকিদার আপনি দীর্ঘ সময় কাটাই দিলেন আপনি পৌঁছতে পারবেন না খেয়াল এই জন্য এই দিকে ওই দিকে কে কি বলতেছে কে কি করতেছে বেহুদার সময় বেহুদা কথা বলবেন না বেহুদার সময় নষ্ট করবেন না কারো সাথে ঝগড়া করে মোনাজারা করি বাজ করে ঝগড়া করে এগুলো কিচ্ছু দরকার নেই আপনি আপনার রাস্তায় চলতে থাকেন দেখবেন যে সহি আকিদা বাহাসও লাগবে না মারামারিও লাগবে না শান্তিপূর্ণ উপায়ে খুঁজতেছে যে এক পক্ষকে শয়তান উত্তেজিত করতেছে যে খালি আপনারা খ্যাঁপাইব আপনারা খ্যাঁপাইব খ্যাপানোর উদ্দেশ্য হইলো যে আপনিও একটা বলেন বলার পরে মারামারি শুরু হয়ে গেল দুই পক্ষে মারামারি শুরু হয়ে আসল কাজ এজন্য এক পক্ষ যতই আপনার করুক আপনি আল্লাহ সবসময় সব পক্ষে থাকেন মাজলুমের পক্ষে থাকেন আপনাকে আরেকজন গালি গালাজ আপনি এখানে মাজলুম এই মাজলুম যদি আপনি ধৈর্য ধরেন তে আল্লাহ মাজলুমদের পক্ষে থাকবেন এই বিষয়গুলো আমাদেরকে জরুরি মানে খুবই খেয়াল রাখতে হবে